আর পৃথিবীর যেখানেই মানুষ অত্যাধিক সম্পদের মালিক হয় তখন মানুষের মধ্যে অনাসার কুয়াচার এগুলো শুরু হয় গরিব মানুষের মধ্যে এগুলো শুরু হয় না এগুলো শুরু হয় ধনাড্যতার মধ্যে এজন্য জন্য পৃথিবীতে যুগে যুগে যেখানে মানুষ সম্পদশালী ছিল যেখানে মানুষ অনেক টাকা পয়সার মালিক ছিল সেখানে গান বাজনা, অশ্লীলতা খাবার জোগাড় করতে মানুষের কষ্ট হয়ে যেত কিসের গান বাজনা কিসের অন্য কিছু এখন যখন মানুষের আস্তে আস্তে অর্থ বেড়ে গেছে এখন মানুষ নতুন নতুন অনুষ্ঠান বানায় মানে টাকা খরচ করার রাস্তা খুঁজে এত টাকা কি করব টাকা খরচ করার কিছু পন্থা লাগবে তখন তারা জন্মবার্ষিকী মৃত্যু বার্ষিকী বিবাহ বার্ষিকী আকিকা বার্ষিকী তারপরে খতনাবার্ষিকী এখন খতনা করেও অনুষ্ঠান করে না বিশাল অনুষ্ঠান ওই একজন বলে যে ভাই দুই লাখ টাকা খরচ করছি চার লাখ টাকা উঠে গেছে খতনা করাইছে সেলের খতনা করায় দুই লাখ টাকা খরচ করে খানা জাহাবি সেখানে জিনিস পাইছে হাদিয়া পাইছে তাহলে তো এটা লাভের জিনিস দেখেন আল্লাহ রসুলাম সাহাবাই কার যুগে যুগে কখনো খতনা করায় অনুষ্ঠান করতে। এরকম কোন দলিল প্রমাণ আছে এটা ইসলামের কোন বিধান না অনুষ্ঠান করার বিধান ইসলামে একটাই সেটা হলো ওয়ালিমা বিবাহের অলিমা তাও করবে ওলিমা ছেলে মেয়ের বাবা না আমরা তো অলিমা তুলে দিচ্ছি মেয়ের বাবার উপরে মেয়ের বাবা গরু বিক্রি করে ছাগল বিক্রি করে ঋণ দিয়ে ওই অলিমার ব্যবস্থা করে যেটা জুলুম এটার অলিমা করবে এটাই শুধু ইসলামের স্বীকৃত একটা অনুষ্ঠান আর আকিকা তাও আকিকাও আমরা এখন বাণিজ্যিক পদ্ধতিতে করে ফেলছে আকিকা আকিকা দিবে আপনি যাবেন সাথে টাকা পয়সা টাকা নেওয়ার জন্য বাক্সলে বসে পড়ে বসে না অনুষ্ঠান সেখানে সবাই থেকে হাদিয়া তোহফা টাকা পয়সা বিবাহের অনুষ্ঠানকে বাণিজ্যিক আকারে আমরা রূপ দিয়ে ফেলছি বর্তমানে এখানে আমরা যে কথাটা বলতেছিলাম যে টাকা খরচ করার জন্য মানুষ নতুন নতুন অনুষ্ঠান বানায় আচ্ছা আমাদের মুরব্বীরা কোনোদিন থার্টি ফার্স্ট নাইট অনেক মুরবেন যত পর্যটন এরিয়া আছে ওগুলাতে ঠাই নাই মানুষের কোন হোটেল মোটেল কোথাও কোনো খালি নাই। সব বরপুর কারণ কি টাকা অর্থ মানে মানুষের হাতে এত টাকা টাকা খরচ করার জায়গা পায় না এই খরচ করার জায়গা যখন পায় না তখনই তাদের মধ্যে অশ্লীলতা একটা হাদিস সহিদ আবদুল্লাহ থেকে বর্ণিত আল্লাহ রসুল বলেন মানবানা বিশরিক মহারাজা নাহুম এবং ওই মুশ্রিকেরা যখন নববর্ষের অনুষ্ঠান করে নবান্ন উৎসব করে বিভিন্ন ধরনের মুস্রিকদের যে সকল অনুষ্ঠান উৎসব পার্বন আছে সেগুলার সাথে যে মুসলিম তিনি নিজে অংশ গ্রহণ করে আল্লাহ রসুল ইসলাম বলেন কেয়ামতের ময়দানে ওই মুশরিকদের সাথেই তার হাসর হবে আল্লাহ রসুলের স্পষ্ট কথা হুসেরা মা হুমিয়ামা আপনি বৌদ্ধদের অনুষ্ঠান পালন করেন বৌদ্ধদের পার্বণ পূজা পালন করেন আপনার হাসর হবে তাদের সাথে ইহুদিদের অনুষ্ঠান পার্বণ পালন করেন আপনার হাসর হবে ইহুদিদের সাথে আর সাহাবাইকারের আল্লাপাগ আমাদের সকলের হাসর আল্লাহর নবীদের সাথে সাহাবিদের সাথে সিদ্দিকদের সাথে সুহাদা সাথে সের সাথে হওয়ার তৌফিক দান করুন তাহলে পৃথিবীর যেখানেই সম্পদ আসে সেখানে সকল অনাচার কুযাচার আসে